الَّذِي يَرْسَلَهُ إِلَىٰ كَافَّةٍ لِّلنَّاسِ بَشِيرًا وَنَزِيرًا وَدَاعِيًا إِلَىٰ اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا صلى الله تعالى عليه وعلى آلِهِ وَأَصْحَابِهِ وَبَعَرَكَ وَسَلَّمَ تَسْلِيمًا كَسِيرًا كَسِيرًا أَمَّا بَعَدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِاسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كُلْ إِن كُمْ تُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِ নিশা আতি বুয় নিশা ও জুইল পুরী পিস أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد কমা তালা সিনা ইবরহীমালা আলি সিনা ইবর আমি মজিদমারিক সিনা মোহাম্মদি আলি সিন মোহাম্মদ মাoverlinek taala sayyidina ibrahim wa ala ali sayyidina ibrahim nakahimidum majid subhanaka lalim lana illa ma allamtana innaka antal alimul hakim rabbi zidni ilma rabbi shrah মহানবুল আলমের দরবারে লক্ষ কুটি শুক্রে আদায় ঘুরছে যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন কোরআন কারিমের অগুনিত আয়াত থেকে একটি আয়াত এবং হুজুরফাকাল বহু হাদিস থেকে একটি হাদিসের ফত অংশ পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করব আমার তাওফিক ইল্লা ই্লাহ गत सप्ताहर आगे सप्ताह अपनों सम्मे हमें आलोचना कर अल्लाहर नबी आल्लाह रब्बुल आलम पक्ष होते पृथिवीर तीन जिन भाब्बत आल्लाह रब्बुल आलमी हमार अंतरे ढेले दिए मानी युनियाते तीन जिनके सब चाहते सर्वाधिक बसी भलोब एक नम्बर बोले आत्ती সুগ্রান খুশবু আল্লাহ নবীর নিকট খুবই পছন্দনীয় একটি বস্তু ছিল আল্লাহ নবীকে তিন বস্তুর হাদিয়া দিলে নবীজি ফেরত দিতেন না এক নাম্বার খুশবু তৃতীয় নাম্বার থোম জাতীয় গদি হাদিসের ব্যাখ্যায় বালিশও লেখেছে বালিশ নাম্বার তিন দুধ এই তিন জিনিস যদি আল্লাহ নবীকেও কেউ হাদিয়ে দিতেন নবী ফেরত দিতেন না एगलाके अत्यंत आनंद ग्रहण करतें हादिए दाता थी तो आल्लर नबी हमें नबीर गायर फसिना घाम मोबारक के सुग्राम बेर होत जे रास्ता दिए हेटे चाहत चल्लिश दिन पर्त वो रास्त आल्लर नबीर गायर ग्राम पावा जित खुश बसे तेरे अब्बी मोदी नर खुश बसे तेरे मोदी नाहर मक्के कहारो चाउबी मदिनार उलि गलि नबीर ग्रां पावा तब जेकृद् के ना कसे नबीर ग्रां यो ना कि प তো নবীর গা থেকে এমনি তো সুগ্রান বের হতো তথাপি নবীজি সুগ্রানকে খুব ভালোবাসতেন এজন্য আমরাও আমি বলেছিলাম বিশেষ করে যখন পাঁচ অপ্ত নামাজ পড়ার জন্য আসবেন অত্যন্ত সেজে গুছের ফরিফাটি করে নিজের দেহকে চুল গেলে যেন আঁকা না থাকে পুরাতন পাঞ্জাবি গায়ে দেব না ভালো পুরাতন হলে ওটাকে আয়রন করা একটা জামা গায়ে দিয়ে আমরা মুরজিদ আসব। আমরা যদি শ্বশুরবাড়িতে যাওয়ার নিয়ত করি কত সুন্দরভাবে আমরা সেজে গুঁজে শ্বশুর বাড়িতে যাই একজন এমপির দরবারে যেতে হলে একজন মন্ত্রীর দরবারে যেতে হলে কত সুন্দরভাবে আমি যাই আহতামুল হাকিমিন মহান রব্বুল আলমিনের দরবারে আমি হাজিরা দিতে আসছি তাহলে আমাকে কেমন সুন্দরভাবে সেজে গুঁজে মসজিদ আসার দরকার এই জন্য ফাঁসক তো আমাদের সঙ্গে বিশেষ করে আমরা সুগ্রাম লাগিয়ে আসবো আমলটা সবসময় অব্যাহত রাখার চেষ্টা করবেন চালু রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত বলেছিলাম নবীর পছন্দের বস্তু ছিল সতী নারী নবীজি খুব ভালোবাসতেন নারীদেরকে স্ত্রীদেরকে নাম্বার তিন জৈল করত আইনি ফিস নামাজের নামাজের মাধ্যমে আল্লাহর নবী বলছে নামাজ চক্ষু শীতল হয় নামাজ আল্লাহ নবীর কাছে অত্যন্ত প্রিয় একটি জিনিস ছিল এই জন্য আদির মধ্যে আসে যখন আদান দেওয়া হতো আল্লাহর নবীর চেহারার রং পরিবর্তন হয়ে যেত বিবন্ন হয়ে যেত আশা রাজুল্লাহ লহা বলেন নবীর চেহারাটা এমন হইত যে আমরা নবীকেও ছিনতাম না নবীজি আমাদেরকেও ছিনতেন না ফরিচ দিতাম হুজুর আমি তো আয়সা বলতো আয়শাকে আমি আবু বকরের মেয়ে আয়সা আরে আবু বকর আবার কে আবু বকর আবু কহাফার ছেলে আবু কহাফাকে এভাবে নবীজি প্রশ্ন করতেন ফাইজা হাজারাদিস সলা কান না হু লাই রিপু না রিপু হাদিসের বাসা তো এই তিন জিনিসকে আমরাও ভালোবাসবো নবীর দরবার উপস্থিত ছিলেন হজরত আহবুক সিদ্ধিক রিলেন আহব সিদ্ধিক রুজুর আমার অন্তরেও আল্লাহাকের ভালোবাসা ঢেলে দিয়েছেন আমিও দুনিয়ার ভিতরে তিনটা জিনিসকে সর্বাধিক ভালোবাসি এক নম্বর আর নজরুল আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা दुनिया सबकि प्रिय अपनार चेहर दिखे तकान सिद्धिक रजियाल्लाजरत आस रजियाल्ला हादीत बन आल्ला मुख्य जिज्ञासा यारसुल्लाह यदनार मध्य अपन सबसे प्रिय लोक केन्ना कला आयु আল্লাহ নয় বলেছেন আয়সা আমার কাছে সবচাইতে প্রিয় তখন ওই সাি বলেছেন হুজুর মিনার রিজাল পুরুষের মধ্যে কে আপনার কাছে সর্বাধিক প্রিয় কল আবুহা হা যে আয়সার আব্বা আমার কাছে সবচাইতে বেশি প্রিয় আয়সার আব্বার নাম কি সুম্মান হুজুর তারপরে কে বলছে ফাকল আহমার উব্দুল খত্তাপ রজিয়াল্লাহ তালাম তারপরে উমর রজিয়ান সর্বাধিক প্রিয়ুক সিদ্ধিক রুকের যুদ্ধে আল্লাহর নবী চাঁদা চেয়েছিলেন মানুষ আল্লাহ যখন কোনট আসতো আল্লাহর নবী চাঁদা চাইতেন এবং ওই সময় যারা চাঁদা দিতেন আল্লাহর নবী ওদের জন্য দোয়া করতেন আল্লাহ বলেছেন ওই সময় যারা চাঁদা দিবে আপনি ওদের জন্য দোয়া করেন তো দোয়া করতেন নবী মান্লাহ ওই যুদ্ধে দান দক্ষিণা করেছিলেন গড়ের সব কিছু আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন সব কিছু ইতিহাসের মধ্যে আছে হাত বুলিয়ে দেখলেন গড়ের বেড়ার মধ্যে আমরা সাধারণত আগের যুগের নিয়ম ছিল বেড়ার মধ্যে মহিলারা এই যে ব্লেটের মাথা অথবা ছুঁই সুতা রেখে দিতেন এক সময় নিয়ম ছিল হয়তো এখন একটু ডেভেলপমেন্ট হচ্ছে সমাজ নাও দেখতে পারে ভাত গুলি দেখলেন কোন সুই সুতা বা কোন জিনিস রয়ে গেল কিনা সব কিছু আল্লাহর নবীর দরবার এনে হাজির করেছে জিজ্ঞাসা করা হল বাড়িতে কি রেখে এসেছে চোখ বলেছে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে বাড়িতে রেখে এসেছে সব কিছু ইসলামের জন্য মালায়িকা নবী জিজ্ঞেস করলো জিব্রিল অন্যান্য সময় যে পোশাক গায়ে দিয়ে আসো আজকে তোমাকে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে চটের জামা গায়ে দিয়ে তুমি আমার দরবারে এসেছো কারণ কি হজরত জিব্রিল বলেছেন ইয়া রসুল আপনার সাহাবি আবু বকর ইসলামের জন্য সব কিছু দান করে দিলেন সর্বশেষ নিজের গায়ে জামা টুকুন পর্যন্ত দান করে দিলেন এবং আপনার দরবার উপস্থিত হয়েছে শটের জামা গায়ে দিয়ে আহ বকর সিদ্দিক রোজিল্লাহ তালা আমরা যে যত দানে করি না কেন কিন্তু গায়ের জামা এভাবে দান করি আমরা দেই না ওই যে পুরাতন যেটা পড়ে আছে না হলেও আমার চলে না নবী বলছি তুমি তোমার প্রিয় বস্তুকে দান করো প্রিয় বস্তুকে দান করা ছাড়া মানুষ প্রকৃত ইমানদার হয় না প্রিয় বস্তু ওটাকে আগে কি করতে হবে দান করতে হবে খরচের বেলায়ও তাই দুটা নোট আছে আপনার কাছে একশো একশো টাকার একটা খুব কষকসে তাজ আরেকটা একটু পুরাতন তা আমরা মার্কেটে কোনো কিছু ক্রয় করার পর ওই পুরাতন টাকাটাকে আমরা বের করার চেষ্টা করি নতুন টাকাটা একটু পর খরচ করি না নতুনটা আগে দেওয়ার চেষ্টা করবেন কোন বিক্ষোভকে দিলে একবার কস টাকা তাজা টাকা সুন্দর টাকা দেওয়ার চেষ্টা করবেন মসজিদ দিবেন কসকসে টাকাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ দুনিয়ার মহাব্বত অন্তর থেকে বের করতে হবে হুদুদ দুনিয়ার আশুপুল্লি খতিা বুঝুর আপনার চাবি আবু বকর শটের জামা গায়ে দিয়ে মসজিদ নবুবি তু হয়েছে এটা আল্লাহর দরবার এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ রব্দুল আলমিন আরো বহনকারী যত ফেরেস্তা রয়েছে সকলকে আদেশ করেছেন যে তোমরা তোমাদের গায়ের অরিজিনাল জামা খুলে আজকে তোমরা চটের জামা গায়ে দাও আমার আবু বকরের সাথে একত্রতা পোষণ করো যেহেতু দুনিয়াতে আমার আবু বকর চটের জামা গায়ে দিয়েছে আর তোমরা সুন্দর জামা গায়ে দিবে এমন হবে না তোমরাও কি করো গায়ের জামা খুলে চটের জামা গায়ে দিয়ে উপস্থিত হয়ে যাও হুজুর আল্লাহরুল আলমিনাগ্যবান্তা করেন আল্লাহর আল্লাহ ইসলামের জন্য সর্বস্ব উনি বিলীন করে দিয়েছেন এবং কি নিজের গায়ের জামা পর্যন্ত দান করে দিলেন এই আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে আল্লাহ সব কিছু তো দিলেন ইতিহাসের মধ্যে আছে আল্লাহর নবী ফতম বিবাহ করেছেন মদিনার সেই বৃত্তশালী হজরত খাদিয়াতুল কুবরা রজিয়াল্লাহ মক্কার খাদিয়াতুল কুবরা রজি আলাহ তালাম হ্যাঁ এই বিবাহের যাবতীয় খরচ বহন করেছেন হজরত আবু বকর সিদ্দিক রজিয়াল্লাহ তালাম বিয়ের দিন সাধারণত একটা আসকান গায়ে দিয়ে আমাদের দেশের দুলারা মেয়ের বাড়িতে কনের বাড়িতে যায় এই আসগান যেটা সেটাও হজরত আবু সিদ্দিক রজিল্লাহ আল্লাহর নবীকে দিয়েছেন ওই জামাটি গায়ে দিয়ে আল্লাহর নবী প্রথম বিবাহ করেছেন এই জন্য আল্লাহর নবী একথা বলেছেন হ্যাঁ আবু কর যত সাহাবি দুনিয়াতে ইসলামের জন্য বেশে গমে দান করেছিলেন আমি সকলের প্রতিদান দুনিয়াতে দিয়ে দিয়ে দিছি আমি মা খোলা আবা বক্রিন আব্বকর তোমার ঋণ আমি কখনো পরিশোধ করতে পারলাম না আল্লাহ করতে পারবো না তা আমার ভাইও আক্রি আল্লাহ আল্লাহ নুবে আবু আবুলনা জামিয়া কিছু লোক এমন উঠবে আসরের ময়দানে যে জান্নাতের প্রতিটি দরজা তাকে ডাকবে যে আমা আমাকে দিয়ে তুমি কি করো আমার মধ্যম ভাবে তুমি জান্নাতে প্রবেশ করো হে আবু বকর তুমি এমন এক লোক যে জান্নাতের প্রত্যেকটি দরজা আহ্বান করবে যে আবু বকর আমাকে দিয়ে আমার ভিতরে দিয়ে তুমি জাননাতে প্রবেশ করো প্রত্যেক দরজা আবু বকরকে আহ্বান করবে যে আমার মাধ্যমে আমার ভিতরে দিয়ে তুমি কি করো জাননাতে প্রবেশ করো সব কিছুই তো দিয়ে দিলেন মেরাজের রজনীতে আদাপদ গিয়ে আসতে হলে আমি ধলে ফুড়ে বর্ষ হয়ে যাব আল্লাহর নূরের তাজাল্লিতে প্রাণের ভয় আল্লাহ নবীর স্বাতিত্ব ত্যাগ করেছেন সিদ্ধরতুল মনতাহা থেকে আল্লাহর নবীকে একাই ছেড়ে দিলেন তা আপনি উপরে একাই যেতে হবে আমি আপনার সঙ্গে কিন্তু হিজরতের রাত আল্লাহ নবীর সঙ্গে একত্রে ছিলেন। অত প্রতি থেকে যে পুরুষি দেহ রতাহি ফেরু আয় বর্ণেশ বতাম কি নজে মা চুনা গরমে হে করিমানুফতেুলহারাম কে আামেলে বর তোর খরাম। চুদর দু তোর মা জালম মাজালম নামান। জানের ভয় ছিল নবীর সাতিত্ব ত্যাগ করেন নাই নবীর সাথে দিনার কি পরিমাণ ভালোবাসা ছিল সুর পর্বতের গুহায় তিন দিন ছিল আল্লাহ নবী ছিল ক্লান্ত আহুবক সিদ্দিক রজি ইহাল উরুতে মাথা মোবারক রেখে ঘুমিয়ে পড়লেন ঘুমাইতেছে বাইশ বছর বয়সে আহবক সিদ্ধিক দেখেছেন সিরিয়াতে ব্যবসা করার জন্য গিয়েছেন সিরিয়ার একটা আবুতে ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে তিনি আকাশে উঠতেছেন আর ওই অবস্থায় কে যেন ওনার কোলের চাঁদ এবং সূর্যকে এনে বসিয়ে দিলেন কোলের মধ্যে ঘুম থেকে উঠে সিরিয়ার এক ফাদ্রি গেছে গেল গিয়ে স্বপ্নের কথাটা বললেন বলার পর। ফাদ্রি তিনার মাথা থেকে পাও পর্যন্ত কয়েকবার তাকাইলেন তাকিয়ে বলতেছে তোমার নাম কি আমার নাম আবু বকর তোমার বাড়ি গোধায় আমার বাড়ি মক্কায় কোন বংশের কোরাইজ বংশের তোমার আব্বার নাম কি আবু কহাফা যেভাবে বর্ণনা দিচ্ছ যদি তাই হয়ে থাকে তাহলে নবী আখির জমা মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলি আসালাম যখন নবুত নিয়ে মক্কায় প্রকাশিত হবে তুমি হবে সর্বপ্রথম মুসলমান এবং তিনার সর্বপ্রথম খলিপ্যান তবে তুমি এই কথা তোমার এই স্বপ্নের কথা দুনিয়ার কারো কাছে বর্ণনা করতে পারবে না কারণ যদি বর্ণনা করো মানুষ বুঝে ফেলবে শেষ নবী কে হবে এবং শেষ নবীর খলিফে কে হবে এটা বুঝে ইদানের গুপ্তচর চারা সারা পৃথিবী চষে বেড়াচ্ছে তোমাকে হত্যা করে ফেলবে তোমার নবীকে হত্যা করে ফেলবে এই স্বপ্নের কথা বাইশ বছর বয়সের স্বপ্ন কাহার কাছে বলেন নাই সাঁত্রিশ বছর পর যখন আল্লাহর নবী তিনার উরুতে মাতারা কি ঘুমাইতেছিলেন আর মনে মনে ভাইতেছে আহ নবীর চেহারা তো এত সুন্দর চেহারা অসামসি তাতল ও বাদাল্লাই হজরত আয়সা সিদ্দিকা রজিয়াল তারা আনহা বলেছেন মানুষের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তবা আমার সূর্য মানুষের সূর্য থেকে কুটি কুটি গুণ বেশি দামি কারণ মানুষের সূর্য উদিত হয় আকাশে পজরের ফরে আর আমার সূর্য উদিত হয় মা গ্রীবের ফরে আছে মানজ কলম চা দশে তারা আছে মানজ কলম চাঁদশে তারা আরে চিজে মেহে নোহাম্মদারা ুতে মাথা রেখে ওই যে বাইশ বছর বয়সে স্বপ্ন দেখেছেন তিনার কোন চন্দ্র আর সূর্য আর প্রতিক্রা আছে যে আমার এই স্বপ্নের বাস্তবায়ন কখন হবে আল্লাহ নবী ঘুমাইতেছে মনে হয় যেন রেয়ালের মধ্যে কোরআন শরীফ যে অবস্থা ওনার উরুতে আল্লাহ নবীর কি তাকায় দিছে নবী তো দিছে মাঝে মাঝে দেখে আর বলতে সাহ ওই যে বাইশ বছর আগে দেখেছি আমার বলে সন্দ্রহ আসূর্য আরে এটাই না চন্দ্র আসূর্য সাপে বারাবারা দংশন করে কোন ইতিহাসের মধ্যে আছে সত্তর বার তিনাকে সাপে দংশন করেছেন বয়স্ক সাপ পাহাড়ের ছাপ অত্যন্ত বিষাক্ত হয় সাপের বয়স যত বাড়ে বিস্তার তত বাড়ে সিদ্ধিগ্র মন মনে যেন ভাবতেছে একবার নয় দুইবার নয় সত্তর বার নয় যদি সত্তর হাজার বারো তুমি আমাকে দংশন করো তুমি ভেবেছিলে আমি হয়তো নানা ছাড়া করব। নবীর মাথাকে আমার উরু থেকে রেখে দিব কশকালে ওনারে সাঁপ বাইশ বছর আগে যে স্বপ্ন দেখেছি আমার কুলে চন্দ্র আর সূর্য আজকে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলছে যতবারে না কেন আমি আমার উরু থেকে আল্লাহর নবীর মাথা মোবারক সিদ্দিক রাজি আল্লাহ তো তিনি বলেছেন আমারও তিনটা জিনিস সবচাইতে বেশি প্রিয় স্মরণাস আলোচনা এক নাম্বার আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা এটা ফরদ্দিন মধ্যে আছে ফরদিন আবার আসে ফরদ্দিন আবার আছে এভাবে অনেকবার কয়েকদিন আসার পরে সাহাবা গ্রামে দৃষ্টিতে পড়ে গেল জিজ্ঞাসা করা হয়েছে নবী প্রশ্ন করেছে তুমি কিছু জিজ্ঞেস করো না এভাবে এসে বসে বসে কি চা। हजूर अभी अत्यंत अभावी मानुष अत्यंत गरीब मानुषार खबर कि नहीं जखने खिदार आगन भरे जला शुरू कर दौड़िए जख अपन चेहर दिखे किसुक्षण तक खुदार कसम करी बोलार निवारण हो जाए आल्लाहर नई बोले ओ सहबी तुम आकिदा जदि एम थकेी सी दिल वा दिल কেয়ামতির দিন তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে হাদিসের মধ্যে আছে কোরআনের আয়াত এক সাহাবি নবীকে এসে বলেছেন ইয়ার রসুল আল্লাহ আমার জান থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি ছেলেমেয়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসি যখন ঘরে মাঝে মাঝে অস্থির মনে হয় আমার কাছে আপনার দরবার এসে যদি কিছু কিছুক্ষণ বসে থাকি আমার কাছে খুব শান্তি অনুভব হয় খুব ভালো লাগে এ আর রসুল্লাহ আমার একটা প্রশ্ন আপনিও মরে যাবেন আমিও মরে যাব যাই হোক আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আর আমারও ইন্তেকালের পরে দুনিয়াতে আপনাকে দেখা ছাড়া তো আমার কাছে ভালো লাগে না দুনিয়াতে আপনাকে না দেখলে আমার কাছে ভালো লাগে না তা আপনি ইন্তেকাল করার পরে প্রথমত আমি জান্নাতে যাব কিনা এর কোনো গ্রান্টি আমার কাছে নেই যদি যাইও আপনি তো নবী স্তরে থাকবেন আর আমি কি সেখানে যেতে পারবো দুনিয়াতে আপনাকে ছাড়া থাকতে পারি না পরকালে আপনাকে বাদ দিয়ে কিভাবে থাকবো করার সাথে সাথে আল্লাহর সক্ষ থেকে আয়াতিল হয়ে যায় হাসুনা আপনি সাহাবিকে বলে দেন ও আমার সাহাবি দুনিয়াতে তাকে ভালো বাঁচবে তোমার হাসরটাও সাথে হবে আল আলমার উমান আহাব্বা দুনিয়াতে যে যাকে ভালো বাঁচে হাসুরটাও কি তার সাথে হবে আলমার উমামান আহাব্বা এ হাদিসের শানে উরুদ কাছে নানা সবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নুলুম অল খৈরাত তিনি লিখেছেন যে হিন্দু হিন্দুর দোকানে তিনি সব সময় আসা যাওয়া ছিল মাদ্রাসার পাশে ছিল তিনি আর দোকান মাঝে মাঝে বাজার করতেন ওই হিন্দু হুজুর থেকে টাকা রাখতেন না মুক্তি দিয়ে দিতে যে কোনো জিনিস টাকা রাখতেন না গ্রহণ করতেন না কাসিম না নদী রহমদুল্লাহ দেখেন ওই হিন্দু এন্তেকাল করছে এনতেকাল করার পরও ওই হিন্দু জান্মাতি উড়ে উড়ে করতেছে কোথা বুঝেন নাই হিন্দু কোথায় জান্নাতে জাননাতে নাহমদুল্লাহ বুঝলাম না ম্যাজি তুমি কিভাবে জান্নাতে আসলে তুমি তো হিন্দু বিধর্মী তোমার তুমি মুসলমান নয় ইমান ছিল না তোমার ভিতরে কয় হুজুর আপনাকে তো আমি মহাব্বত করতাম আপনাকে আমি ভালবাসতাম। আজরাইল আসার আগে আল্লাহ আল্লাহাক আমাকে কালিমা পড়ার তৌফিক দিছে একটা প্রেসটাকে ফাটাই পড়েছে যে আমার এ বনটাকে কালিমা পড়তে বলো যেহেতু তার সঙ্গে কাসেপ নান সাথে ভালোবাসা ছিল হুজুর রাজরাইল আসার আগে আল্লাহ ফেরেস্তা পাটি আমাকে কালিমা পড়াই হুজুর আমি ফেরেস্তা আসার আগে কালিমা পড়ে নিয়েছি আর নবী বলেছেন একবার যদি খাটি অন্তরে আমার কোন মত কালিমা পড়ে তার জীবনের সব গুণা মাফ হয়ে যায় দুনিয়ার সমান দশটা দুনিয়া একটা জান্নাত তাকে দেওয়া হবে একজন হিন্দু কাসেম নান তুমি রহমতুল্লাহ আলাকে ভালোবাসতেন মৃত্যুর আগে তার ইমান নসিব হয়ে গেল মৃত্যুর আগে তার ইমান নসিব হয়ে গেল এই জন্য আমার ভাইরা আর নজরিল্লাহ আপনার চেহারা দিকে তাকিয়ে থাকা খুব আমার কাছে ভালো লাগে নবী তো নেই নবীর ওয়ারিস এই দুনিয়াতে আছে খাদি ওলামায়াম তীর বুজুর্গ আমরা ওদের চেহারার দিকে মাঝে মাঝে তাকাবো ওদের সঙ্গে আমাদের যেন ভালোবাসা হয় আবু জাহাল উদ্বা সাইবা এরাও তো আল্লাহীর চেহারার দিকে তাকাইছেন কিন্তু এরা কি মুসলমান হয়েছে এরা হলো নামিয়ার দর্রা আেহাই রুম। যে মক্কা বুঝা হালে চেকুফা এলো কোফাল পোড়া বাদুর দেখবেন দিনের বেলায় দেখে না সূর্যকে গালাগালি করে সূর্য যখন উদিত হয় পূর্ব আকাশে তখন বাঁধুর দেখে না হের দাসট উৎপাত বেড়ে যায় মাগ্রিবের পরে সূর্য ডুবার পরে সূর্যকে গালাগালি করে সূর্যের কি দোষ সূর্যের কারণে আমরা হাজার হাজার লোক ফতের সন্ধান পাই কিন্তু বাদুড়ে অন্ধ হয়ে যায় নবুদের ছেড়া যখন মক্কা উদিত হল উমর আউ বকর ওদের মতো লোকেরা ফতের সন্ধান পেয়ে গেল আহ বকর আরে ও সাহেবা আবু জাহাল এরা বাদুরের মতো অন্ধকার হয়ে গেল একটাই তো সূর্য কারোর জন্য হেদায়তের কারণ বলেছে আর কারো জন্য বেশি প্রিয় ছিল দ্বিতীয় নাম্বার তিনি বলেছেন হুজুর আপনার মানসা অনুযায়ী টাকা ভুষে খরচ করতে আমার কাছে ভালো লাগে আপনার মানসা আপনি যে জায়গায় খরচ করাটাকে আপনি সমর্থন করেন ওই জায়গায় টাকা পয়সা খরচ করা এটা আমার কাছে কি ভালো লাগে যেখানে আল্লাহ আপাক এবং আল্লাহ রসুল অনুমতি দেয় না আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ হয় সেখানে আমি খরচ করতে ভালো ভালো লাগে না আপনার মানসা যেখানে সেখানে খরচ করাটাকে আমার কাছে কি ভালো লাগে আমার ভাইরা সাবাইকরাম নবীর মানসা সম্পর্ক অবগত ছিলেন এই জন্য নবীর মানসা অনুযায়ী তারা খরচ করতেন ব্যক্তিগত মতামত কখনো তারা খরচ করতেন না ইতিহাসের মধ্যে আছে একদল এক যাওয়ার সময় মরুভূমি দিয়ে এলাকার কিছু লোক এক জাগাতে হয়ে ওরা সুরচিৎকার করতেছে সাহাব একরাম সেখানে কি বলছেন তোমাদের কি হলো তোমরা কেন এখানে সুরচিৎকার করো তারা বলেছেন দেখো আমাদের এলাকার মাতা বড়কে সাপে দংশন করেছে তোকে সুস্থ করার মতো আমরা অনেক চেষ্টা করেছি তোমরা তো নবীর সাহাবি দেখো একটু চেষ্টা করে আমাদের এই মাতাব্বরকে সুস্থ করতে পারো কিনা একজন সাহাবি সুরা পাটে হা সাতবার পড়ে ওই যাকে সাপে দংশন করেছে ফু দেওয়ার সাথে সাথে ওই লোকটি সুস্থ হয়ে যায় এলাকার লোক খুশি হয়ে এক ফাগল এক ফাগ ছাগল দিয়েছে এই সাহাবায়িক রামকে সাহাবায়িক রাম এই ছাগল গুলোকে নিরিচ্ছা মতো খরচ করে নেয় এরা তো বলতে পারত যে এরা ছাগলগুলো আমাকে আমাদেরকে দিয়েছে নবীকে জিজ্ঞেস করার কি এগুলো আমরা খেয়ে নি না সবাইকরা এমনটি না করে আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন ইয়ার রসুল আল্লাহ এমন এমন করেছি ওরা খুশি হয়ে স্বেচ্ছায় আমাদেরকে এক ফাল ছাগল দিয়েছে এগুলোকে আমরা খেতে পারবো তখন আল্লাহ নবী বলছে হ্যাঁ এগুলো তোমাদের জন্য হালাল তোমরা খেতে পারবে যদি তোমাদের মনে চায় আমাকেও এ ছাগল থেকে কিছু অংশ দিও তোমরা খেতে পারবে এর দ্বারা ইস্তাদা করা যায় কোরআন শরীফ ফোড়ে যদি কেউ ঝাড়ফুক করে কোরআন শরীফ ফোড়ে যদি কেউ ঝাড়ফুক করে তবে একথা খেয়াল রাখবেন আল্লাহর নবীর ইতিহাসে আল্লাহ নবী জীবনে কোন স্বাভাবিকের তাবিজ দেন নাই কোনো স্বাভাবিকই কি আল্লাহ নবীর ইতিহাসে নেই সমস্যা নেই আসতো আর অসুল আল্লাহ আমার এমন সমস্যা মনে হয় নবী বলেছি ঠিক আছে চুরায় পাড় পুজোর আমার ফ্যাট ব্যথা কি করতে হবে নবী বলেছেন সাহাবি কোরআন তেলাওয়াত করা তোমার ফ্যাট ব্যথা ভালো হয়ে যাবে নবী একটা তাবিজ দিছে তারে তাবিজ দিছে করো না নবী কোনো সাহাবিকে জীবনে তাবিজ দেন নাই তো আমার ভাইরা ঝা ফুক করে ডিমান্ড নাচে যদি স্বেচ্ছায় আপনি কোরআন করে ঝাফ ফুক করেছেন স্বেচ্ছায় যদি আপনাকে কেউ কিছু দেয় এটা আপনার জন্য বৈধ হবে এটা এই ঘটনাটায় তার প্রমাণ করা যায় সাহাবিদেরকে ওরা এক ফাল ছাগল দিছে সাতবার সুস্থ হইয়া গেছে এক ফাল ছাগল দিছে সাহবাইকরামের জন্য নবী হালাল বলেছেন সাহাব একরাম খেয়েছেন আল্লাহর নবীকেও দিয়েছেন তা আমার বলার উদ্দেশ্য ছিল সাহাব একরাম এই ছাগল খাবে আমাদের জন্য বৈধ কি না এই কথাটা জিজ্ঞেস করার জন্য কার কাছে গিয়েছেন নবীর মানসা কি আল্লাহর নবীর মানসা কি এই মানসা জেনে নেওয়ার জন্য আমার ভাইরা আমরাও এভাবে তখন কোন একটা পদক্ষেপ নিব আমরা হকানি ওলা মাইক্রামের কাছ থেকে পরামর্শ নিবুর এমন একটা অনুষ্ঠান করতে চাই কি করা যায় এভাবে ওলা মাইক্রাম থেকে হকানি ওলা মাইক্রাম থেকে পরামর্শ নিয়ে কাজ করার চেষ্টা করুন এর ভিতরে খায় হুজুরকে দাওয়াত দিছেন কেন যে আমার আব্বার মৃত্যু দিবস পালন করতেছে হুজুর বললেন আমাকে তো জিজ্ঞেস করলাম না পাচ্ছি হুদুর এবছর হয়ে গেছে এবছর চলো চলেন এবছর আর না গেলে বলো হুজুরটা গোড়া হুজুর সামাজিক সামাজিকতা বলতে কিছুই বুঝে না আরে গোড়ামিতা আপনার না করছেন আপনি মসজিদের ইমাম রেখেছেন আপনার তো উচিত ছিল যে হুজুরকে জিজ্ঞাসা করা যে আমার আব্বা মারা গেছে ইসালে স্বভাব কিভাবে করা যায় আমাকে একটা পন্থা আপনি শিখিয়ে দেন আপনাদের উচিত আপনার আব্বা ইন্তকাল করেছে চারদিনের দিন আপনি খাওয়াবেন এই খাওয়ানোটা সরিয়ে তো সমর্থন করে কিনা এটা তো আগে একজন ওলামা একরামকে জিজ্ঞাসা করার দরকার ছিল আপনাদের কথা বুঝেন নাই আপনাদের মসজিদের ইমাম যাকে ভালো লাগে একজন হকালি ওলামা একরাম কারণ যে অনুষ্ঠানটা করা হয় এটা একেবারেই হারাম কোন কমে সরিয়েতে যায় নেই খাওয়াটাও হারাম কিছু সব তো গান আপনি মন মতো কাজ করবেন আবার সব তালাশ করবেন এখানে বেদার চালু করবেন সমাজে আবার সব তালাশ করবেন জানেন একটা লোক মৃত্যুবরণ করলে কি করতে হয় তার একটা লোক মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম ওয়ারিশদের উপর দায়িত্ব হল কাপন কাপড় দাপন করা এটা এক নম্বর খবর নিশ্চয় আমার আব্বাতে মারা গেছে কত টাকা দেনা আছে একটু খবর নিয়ে আগে আপনার যদি আব্বার জন্য এত দরজি হন আপনার আব্বা কি পরিমান ঋণ করছে এ খবরটা নেন সমাজ থেকে ওটা আগে শোধ করেন কারণ এক পয়সার জন্য স্বাচ্ছত বছরের মাকবুল নামাত আপনার আব্বার আমল নামা থেকে নিয়ে যাওয়া হবে এই জন্য আব্বার আপনার আব্বাকে আগে ঋণ মুক্ত করেন এটা দ্বিতীয় নম্বর দায়িত্ব এক দায়িত্ব কি বলছি কাপড় কাফর ভরাইয়া কি দেওয়া দ্বিতীয় নাম্বার সবাই বলেন কি ঋণ তৃতীয় নাম্বার আব্বার কোনো ওসিয়ত আছে কি না যদি ওসিয়ত থেকে থাকে আপনার মালের তিন ভাগের এক ভাগ থেকে ওই ওসি পূরণ করবেন চার নাম্বার কাজ আপনার আব্বার কোনো কাফারা আছে কিনা নামাজ কিংবা রোজার মান্যদের কোন কাফারা আছে কিনা এ খবরটা নিতে হবে আব্বা মারা গেছে এক মাস দুই মাস নামাজ পড়তে পারে নাই এক মাস রোজা রাখতে পারে নাই এক মাস এক বছর নামাজ পড়তে পারে নাই এমন অনেক আব্বা আমাদের দেশে আছে না নাই মারা গেছে নামাজ পড়তে পারে নাই আর তোমার আব্বা যে এক ওক্ত নামাজ তাজা করেছে দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর যা মারা গুলো চলবে এটা যদি কাজা করে মানে ফরে পড়ে আর যদি তাহলে তো গুনার আর কোন শুরু আছে শেষ নাই তুমি তোমার আব্বার জন্য কিসের দরদি হইলা সাত দিনে খাওয়াইলা এটা বলছি দরদি তুমি একদম যজ্ঞ সন্ধান এটা প্রকাশ করেছো তুমি তোমার আব্বার কাপড়া পরিশোধ করো তোমার আব্বার নামাজ কয়েক তো ফুঙ্কানো ফুঙ্কো ভাবে সিটিংবাদি করবেন না তিন মাস নামাজ কাজা করেছে আর পনেরো দিন বাড়ায় ধরেন অসুবিধা কি উনি সম্পদ রেখে গেছে উনার জন্য খরচ করেন নামাজ বাড়তি করে ধরে হিসেব করেন কতটাকে আসতে পারে ওগুলো শুধু করেন সবাই চান্দা করে ভাইয়েরা আছেন ভোনেরা আছেন এগুলো সুদ করেন ছেলেরা আছেন এটা শুধু করেন এগুলোর কোনো তোয়াক্কা নেই মারা যাওয়ার পরে সাইড দিকে খাওয়াবে কত বড় চাপ চিন্তাটা করেন বিবেক দিয়ে চিন্তা করেন এই লোকটার মা মারা গেছে চার দিন পরে মানুষদেরকে খাওয়ানোর কোন সেন্সটা থাকে নাকি অন্ত কোনো মানসিকতা থাকে নাকি কেমন মানসিকতা থাকে তার বলেন তো এ লোকটার মামারা গেছে সাত দিন হইলো না তাহলে পেলে খাওয়ায় তো খাওয়ায় সামাজিকের সামাজিকতার কারণে সামাজিক চাপের কারণে খাওয়ায় খবর নিয়ে দেখেন খুশি মনে কেউ খাওয়ায় না কারণ হাঁটলে জিজ্ঞেস কি তোমার আব্বা মরছে সাত দিন হইলো তোমাদের কোনো মাত বল নাই কি কয় কি কয় না তোমাদের তো কোনো মাত বল নাই ঘটনাটা কি মাত বলার কি মানে ওই সাত দিন যে খাওয়ায় না কেন কদাই ডায়ারি কত বড় প্রেশার দিলেন তাকে চার দিন হইল চার দিনের পরে কিভাবে একটা জিনিসও আর হলো তার বাড়িতে হাজার হাজার মানুষ এই জন্য মানুষ এনতে গেলের পরে কাপড় গাপ নাম্বার দুই কি নাম্বার দুই কি বলছি ঋণ তার পরিশোধ করবেন নাম্বার তিন অসিয় নাম্বার চার কাজা কাপারা এগুলো আগে কি করবেন আদায় করবেন ওলা মাইক্রামকে জিজ্ঞাসা করবেন দেখুন তো সব পাঠাতে চাই কিভাবে আলোচনা করেছি যাই হোক আমি কথা বলার আসলে ইচ্ছা ছিল না আমি খুব অসুস্থ মহাদ সাহেব এখন খোদবা দিবেন যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তফিক দান করুন